আবু হুমায়দ সাঈদ রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত এক সন্ধ্যায় সালাতের পর আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দাঁড়ালেন এবং শাহাদাত বাণী পাঠ করলেন আর যথাযথভাবে আল্লাহর প্রশংসা করলেন অতপর বললেন আম্মাবাদ